এ কারণে আমাদের পাই আল্লাহাম সম্পর্কে বলেছেন যে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল অপরদিকে আমাদের একটি পাচ্ছি আদম এবং হাওয়া তারা ভুল করার পর লজ্জিত হলেন আল্লাহ ক্ষমা প্রার্থনা করলেন ফলে আল্লাহ সুহাম্মবা কবুল করে আদম আলাকে নবুয়াদ দিয়ে আরও সম্মানিত করলেন এবং পরবর্তীতে আল্লাহ সুহামতাল্লাহ আদম এবং হাওয়া আলাহিসামকে দুনিয়াতে প্রেরণ করলেন উভয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা আমরা কুরআনের অপর দিকে আদম এবং হাবা আলাহাম তাদেরকে যখন আলসু মোহাম্মতাল নেমে যেতে বলছেন আলোসু মহামতাল কোমল ভাষায় বলছেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও এই ভাষাগত পার্থক্য এখান থেকে আমরা আরেকটি তথ্য লাভ করতে পারি সেটা হচ্ছে শয়তান অভিশায় থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনদিন সে আর পুনরায় জাননাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আদম জন্য পুনরায় জাননাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে। আদম আ ছিলেন শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল পথভ্রষ্ট করেছিল তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শয়তান আবার সেভাবে পথভ্রষ্ট করে ফেলে এবং এ কারণেই আল্লাহ আদম আসাল্লাম কে অভয় দিয়ে বলছেন আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও এর পর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে চলবে তার হেদায়ত না চিন্তাগ্রস্ত হবে অভয় দিয়ে জানিয়ে দিচ্ছেন যারা সেই হেদায়তকে অনুসরণ করবে তাদের চিন্তিত বা প্রেশান হওয়ার কোন কারণ নেই কিন্তু এই হেদায়ত কি এই হেদায়ত হচ্ছে কিতাব সমূহ যেটা আলোসুফতওয়ালা যুগে যুগে নবিরাসুল্দের উপর মালাইকাদের মাধ্যমে প্রেরণ করেছেন মানব সন্তানদের কাছে এবং এটাই হচ্ছে আলো যা আমাদের কুফর শির্ক এবং মূর্খতার অন্ধকার থেকে আমাদেরকে সঠিক পথের সন্তান দান করে আলো সুমত্লা বলছেন যে ব্যক্তি আমার সেই অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে অপরদিকে আলো সুহামতোলা বলছেন যে সমস্ত লোকেরা এই হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ সমূহ আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে তারাই হচ্ছে তারা সেখানে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে আদম আলা দুই সন্তানের ঘটনা আল্লাহ হাসাল্লামকে বলছেন আপনি তাদেরকে আদমের দুই সন্তানের দুই পুত্রের বাস্তব বিবরণ ঘটনা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 নম কবু মিন্তক যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হল অন্যজনের কবুল হল না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 হত্যা করার জন্য আমার প্রতি তুমি হস্ত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না আমি তো জগৎসুমে রব আল্লাহকে ভয় করি আমি এটাই চাই যে তুমি আমার এবং তোমার বাপের ভার বহন করে জাহান্নামি হও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 কাবিল হাবিলকে হত্যা করেছিল বাহ্যিকভাবে যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবিল হাবিল বিজয়ী হয়েছে হাবিল নিহ হয়েছে কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে কাবিল হয়েছে পরাজিত এবং আলোচকাল বলেছেন ফসবাহিন ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল হাবিল বলেছিল যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্তপ্রসারিত করো হাত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 দাউদ আল্লা বনী সাইলিদের একজন নবী ছিলেন তিনি যদি শেষ জামানার একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা তার সন্তান দাউদ সম্পর্কে নিকটবর্তী আদমান সে কতদিন ষাট বছর আদম আলা সাল্লাম তার সন্তান হিসেবে দাউদ আলাহি সাল্লামকে ভালোবেসে ছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ ষাট বছর হায়াত লাভ করবেন তিনি আলাহ সুমান তোলা কাছে সুপারিশ করলেন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 মৃত্যুর ফেরস্তে মালাকুল মাহুদ বললেন আপনি কি আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দেননি আদম আদম ফাদা আদম অস্বীকার করেছিল তাই আদমের সন্তানেরাও অস্বীকার করে আদম ফানাসিজুরা আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় ও আখতা আদম ফিয়া এবং আদম ভুল করেছিলেন তাই তার সন্তানেরও ভুল করে আদম আলাহিসাল যখন এই ঘটনাটিকে অস্বীকার করলেন মূলত আদম গিয়েছিলেন এবং এই ভুলে যাওয়া এটা মানুষের একটি স্বভাব বা প্রকৃতি এবং আমরা জানি ইনসান শব্দটি আরব এই ইনসান শব্দটি এসেছে নাসিয়ান শব্দ থেকে এবং নাসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুলে যাওয়া বা এমন একটি সত্তা যে কোনো কিছু ভুলে যায়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 এবং যেহেতু তিনি ভুলে গিয়েছিলেন সে কারণে ক্ষমা করে এটা আলসুফের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আলসফ মোহাম্মদ তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমরা জীবনে মানুষ হিসেবে এই ভুলে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা আমরা অনেক সময় পূর্বের কোন একটি বিষয় মনে রাখতে পারি না যেমন আমরা দেখতে পাচ্ছি আদম আলাহিস্লাম যখন চল্লিশ বছর হায়াত দাউদামকে প্রদান করলেন নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ঘটনা এরপর আদম আলাহিসাম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 मिथाबादी आख्ययर क्या अपनी एक घटना सारा जीवन निकट मिथ्यबादी बन अथ्लम प्रयोजन तुम्हारे भाईर सत्तर टी कारणुबा खुजे बेर क्या मानवीय भूलिगुलंदर दृष्टि देखा उचित ए मुस्लिम भाईर कारण खुजे बेर उचित তখন একটি সমস্যার কারণে তিনি মনে করতে পারছেন না সরাসরি কখনই আমাদের কাউকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা উচিত নয় এবং এরপর সব শেষে আদম আলাচ্ছার কাছে সমর্পণ করলেন এবং তার রু তার দেহ এক করল এবং এটা যেই সময় ঘটেছিল আদম আলাহিস্লাম যখন মৃত্যুবরণ করলেন তখনকার মানুষ মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো তার বিস্তারিত জানতেন না যেহেতু এই বিষয়গুলো তাদের নিকট একেবারেই নতুন বিষয় ছিল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 এবং আমরা আলসু মহামার কাছে দোয়া করছি যেন তিনি আমাদেরকে আমাদের পিতা আদম আলাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন সুবহান ইজতি ও সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন